এখন মানহাজ শব্দটা দেখি আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চারণ করেন অনেকেই মানহাজ শব্দটা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ এগুলো হল এই দেশে আপনারা যে দাওয়াত পাচ্ছেন এই সহি সঠিক দাওয়াত পাচ্ছেন তার একটা বাহ্যিক আলামত আমাদের দেশে অনেক বড়ো হুজুরের কাছে মানহাজ শব্দটা শুনতে পাওয়া যাবে না মানহাজ শব্দের আছে এটা তো দূরের কথা শব্দটাই ব্যবহার পাওয়া যাবে না অথচ এখানে অনেককেই আমি মানহাজ শব্দ শুনতে দেখি আলহামদুলিল্লাহ এটা হলো এই দেশের দায়ী এবং দাওয়াতের সঠিক দায়ী এবং দাওয়াতের ফলাফল আহমিয়াত মানহাজ অর্থাৎ সালাফি মানহাজ এর গুরুত্ব এবং এর বৈশিষ্ট্য এদের কর্মকাণ্ড যেই কর্মকাণ্ড দিয়ে এদেরকে চেনা যাবে অন্যদের থেকে ভিন্ন দেখা যাবে অন্যদের তুলনায় তাদেরকে আলাদা মনে হবে এগুলোই হলো মোটামুটি এই শব্দের অর্থাজ শব্দটা সালাফ শব্দটা আমাদের কাছে অনেকেই অনেকের কাছে পরিচিত কোরআনে সুরাজ জখরফের মধ্যে ছাপ্পান্ন নম্বর আয়াতে এই শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন আমরা তাদেরকে বানিয়ে দিলাম অন্যদের জন্য। অর্থাৎ যারা অসৎকর্মশীল তাদেরকে আল্লাহ তো বড় কতলা ধ্বংস করে পরবর্তীদের জন্যে তাদেরকে সালাফ বানিয়ে দিলেন এই দৃষ্টিকোণ থেকে খারাপ সালাফ এবং ভালো হইতে পারে খারাপ আল্লাহ দেহটাকে বাঁচিয়ে রাখবো যাতে করে পরবর্তী দুষ্কৃতকারীদের বিপর্যয় সৃষ্টিকারীদের জন্য দৃষ্টান্ত থেকে যাও তো ফেরাউন একজন সালাফ আর যারা অনুসরণ করবে তারাও এক ধরনের সালাফুল ইনসানি মন তকদ্দমি সালাফ হচ্ছে কোন ব্যক্তির বাপ অথবা আত্মীয় স্বজন যারা অতীতে মারা গেছে এবং এরা হলো তাদের পরবর্তী বংশধর বা জেনারেশন এদেরকে হলো সালাফ বলা হয় যারা মারা গেছে এরা হলো সালাফ কাদের তুলনায় যারা বেঁচে আছে তাদের পরবর্তী বংশধরদের তুলনায় যারা প্রথম সারির তাবিগন এমনকি রসুলের হাদিস অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষগুলো অতঃপর পরবর্তী যুগের মানুষ তাবে অর্থাৎ প্রথম আল্লাহ রসুলের যুগের মানুষ হলো সাহাবাই কেরাম এরপরে তাবেই এরপরে তাবে তাবিগণ এটাই আল্লাহ রসুল সহসালাম থেকে পাওয়া যাচ্ছে তিনটা স্তর শ্রেষ্ঠ মানুষ হলো আমার যুগের মানুষগুলো অতঃপর পরবর্তী যুগের পরবর্তী যুগে অর্থাৎ এদেরকে বলা হয় এবং হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম দোয়ার ভিতরে যে কবর জিয়ারতের দোয়া আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবরস্থান অতিক্রম করার সময় যে দোয়াটা পড়েছিলেন তারপরে আন্তুম সাল কবর কবরবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল কি বলেছিলেন আন্তুম সালফনা তোমরা এই কবর বাসী হওয়ার দিক দিয়ে আমাদের সালাফ হয়ে গেছো আমাদের অগ্রগামী তোমরা আমাদের আগে কবর হয়ে গেছো আর আমরা তোমাদের পরবর্তীতে আসতেছি আমরা এইভাবে সালাফ শব্দটা কোরআন এবং হাদিসে লোগাতে। যদিও যে হাদিসটা বললাম সনাদের দিক থেকে দুর্বল তারপরও মানে যেহেতু হাদিসের ভিতরে শব্দটা আছে এই বললাম তা আলহামদুলিল্লাহ এই সালাফ আর মনহাজ মনহজ শব্দের অর্থ আল্লাহ তর কোরআন এ বিভিন্ন আয়াতে বিশেষভাবে সুরা আলমাতে এই শব্দটা নিয়ে এসেছেন মিনকুম শির আতমিন তোমাদের প্রত্যেকের জন্য मिनहज एविधान लेखक मिनहज शब्द अर्थ मिनहज एवं मनहज मिनहज और मनहज दुईटा शब्द एक ही अर्थ সেটা হল আতিকুল অর্থাৎ স্পষ্ট পথ যেই পথের কোন ধরনের অস্পষ্টতা নাই কোন ধরনের অন্ধকার নেই এটাকে বলা হয় মিনহাজ বা মনহাজ